الحمد لله الذي لا إله إلا هو الأحد السمد الذي لم يلد ولم يولد ولم يكن له كتوا أحد الحي القيوم لا تأخذه سنة ولا نوم الصلاة والسلام على حبيبنا المصطفى الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل منكم من ذكر أو غنسى وهو مؤمن فَلَنُحِيَنَّهُ حَيَاةً طَجِّبًا وقال جل جلاله الَّذِينَ جَاهَدُوا فِينا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُسِنِينَ وقال رسول الله صلى الله عليه وسلم أَلَا إِنَّ الْجَنَّةَ هَزَنٌ بِرُبْوَةِ أَلَا إِنَّ النَّعْرَةَ سَحْلٌ بِشَهْوَةِ أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم لك ثلاثة أيام يوم مضى ويوم أن تفي ويوم لا تبري أم تجد أم لم تجد أو كما قال عليه السلام والسلام وقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال أو كما قال عليه السلام والسلام যে মানুষই দুনিয়াতে পার রাখতে তাকে একদিন দুনিয়া ছাড়তে হবে সে শত বৎসর পরে হোক সে হাজার বৎসর পরে হোক যেই দুনিয়ায় তাকে একদিন আছে জমিন যখন খালি হবে তো আল্লাহ মালাকুল মহকে জিজ্ঞাসা করবে মামবাকি আল্লাহ আর জমিনে কে বাকি আর শুধু আসমানা বাকি আছে আর আপনার চিরঞ্জিৎ আল্লাহ হুকুম করবে একে আসমানে পতন দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সাত আসমান ঝরুদ হয়ে খালি হয়ে যাবে আল্লাহ আবার জিজ্ঞাসা করবে মাম বাকি আলা ওয়াসিল আরবি ওয়ালা আলা السماوات জমিন আসমানে কে বাকি আছে তো মালাকুল মউত বলবে লা আলাল আরবি ওয়ালা আলা السماوات এবার আরো নিচে ঝাড়ু লাগাও আরো কোনো আমাদের দেশের সমান না ঠিক না আল্লাহর আর আট ফেরা বহন করা দাঁড়াচ্ছে কানের লতি কান্দা পর্যন্ত সাতশো বৎসরের রাস্তা দুই ফেরেস্তার দূরত্ব হলো খামসি আল এইবার আরো সে চিন্তা করা দেখেন তা আল্লাহ বলবে এটার নিচে ছাড়ু ফিরে আবে এবার আল্লাহ জিজ্ঞাসা করবে কে বাকি তো বলবে ইনা আসার ও আন্তাল বারো জন বাকি আছে আর আপনি চিরঞ্জিত আল্লাহ জিজ্ঞেস করবে বারো জন কে বলবে আটজন আপনার আরস বহনকারী অনাহান বা চারজন আট আর চার বারো জন আর আপনি চিরঞ্জিত আল্লাহ বলবে এবার তিনজন কে নিয়ে আসো জিবিল মিদাহিল তিনজনের আবার জিজ্ঞাসা করবে এইবার কে বাকি আল্লাহ জানেন তারপরও জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করবে নয় জন কে কে আড়স বহনকারী আর আমি আর আপনি চিরঞ্জি হাই আপনার মহতের প্রশ্নই উঠে না আল্লাহ বলবে এবার আট নিয়ে আসো আল্লা আড়স বহনকারী আটজনকে নেওয়া যাবে তারপরে আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে এইবার কে বা কি বলো তো বলবে আনা আমি আর আপনি চিরঞ্জিত তখন আল্লাহ বলবে ফামুদ আনতা এইবার তোমার পালা তুমি মর যেই দুনিয়াতে পা যেই জন্ম নিতে তাকে একদিন ধ্বংস হইতে হবে কুল্লুমান রাজত্ব যাদের মালদারের মালও যাদের আধিপত্যওয়ালার আধিপত্য শেষ হবে শক্তিওয়ালার শক্তিও শেষ হবে ক্ষমতা দরের ক্ষমতাও শেষ তাকে মৃত্যুর বলে এটা সত্য কিন্তু প্রশ্ন এটা না প্রশ্ন হলো যেই ব্যক্তি আল্লাহর কাছে যাবে যখন আল্লাহর কাছ থেকে আসছিল তখনো আল্লাহ কি মূল্যায়ন নিরায়ন করবেন এটা হলো জানার বিষয় আসাও বিষয় না যাওয়াও বিষয় না সবচেয়ে বড় বিষয় হলো মেরে দোস্ত নর নারী নির্বি শেষে এমন না যে এটার সম্মুখীন পুরুষই হবে নারী হবে না না। এমন না যে নারী হবে পুরুষ হবে না না। প্রত্যেক ব্যক্তি এটা সম্মুখীন হবে যে জমিনে পার আছে তাকে একদিন প্রত্যাবর্তন করতে হবে আল্লাহর কাছে দিতে হবে তুমা মাফা কুমাদা কু মিল সিরা ব্যতীত কারো কোনো ক্ষমতা নেই যে সে টিকা থাকবে জমিনের বুকে ফিরতে হবে কিন্তু প্রশ্ন হলো আল্লাহর কাছে কোন জিনিস নেয়া গেলে মানুষ মূল্যায়ন পাবে দাম পাবে এটা হলো সবচেয়ে বড় জানার বিষয় আর সবচেয়ে বড় মানার বিষয় হলো এটা যে যেই জিনিসের ভিত্তিতে আল্লাহ আপনাকে আমাকে মূল্যায়ন করবে ওই জিনিসকে মানাই হইল আসল মানার বিষয় এটা জানা এবং মানা এটি হল বড় বিষয় আজকে নাজানার জানার কারণে না মানার কারণে মেরে ভাই মেরে দোস্তুফানে ভাসা যেতেছে সম্পত্তিওয়ালা সম্পত্তির তুফানে তুফানে আধিপত্য বালা আধিপত্যের তুফানে সম্পদওয়ালা সম্পদের তুফানে বলে দুনিয়ার এত তুফানে আজকে মানুষ ভাসা যেতেছে শুরুতে ভাসা যায় এরকম আমরা ভাসা যেতেছি কিন্তু বাস্তবিক না দুনিয়ার কোনটা যদি নিতান্ত গরিবের থাকে যার কাছে কিছু নাই কিন্তু মেরে দোস্ত কোন আমার বাড়ির চাকরানির কাছে যদি থাকে আর আমার কাছে যদি না থাকে আমার দিন চাকরানি কেমত চেলা যাবে আর আমি হাঁকুরা তাকব সত্য অথচ আবুল আহাবের বাড়ির বেলাল আবুল আহাবের কিত দাসই তো ছিল বেলাল ঠিক না আবুল আহাবের কিত দাস ছিল আরো কোথায় আর বেলাল কেউ চিন্তা করতে পারবে না বেলাল কোথায় করছে কোন সাহাবেনাই যেখানে বেলাল প্রচারে কেউ হুজরত ইসলামকে পদোদনী পারে না জান্নাতে পারছে বেলাল শুনাইতে কোন সন্দেহ নেই বেলাল শুনায় সবাইকে ফাঁকি দিতেন আমাকে কি আমি আপনাকে জান্নাতে কোথায় জান্নাত কোথায় বেলাল কোথায় পদদ্বনি কোথায় যায় শুনাইতেছে যেখানে হাঁটতেছে ওইখানের লোকও পদদনী শুনতেছে না কিন্তু মোহাম্মদ রসুল্লাহ জাননাতে শুন। আমার আগে কে চোখে দেখি না পদধনি শুনি জিবরিল হাসি দিয়া বলতে আবদুক বেলাল আপনার গোলাম বেলাল অথচ আবুল আহম সর্দার ছিল সর্দার মক্কার জমিন তার দাপতে কাঁপতো ঠিক না মক্কার জমিন তার হুঙ্কারে কাঁপত আধিপত্যওয়ালা ছিল ক্ষমতাওয়ালা ছিল ক্ষমতা দর ছিল শক্তিশালী ছিল অর্থের আম্বার ছিল সব কিছু তার ছিল কিন্তু মেরে দোস্ত জানেও নাই কোন জিনিস আল্লাহ মূল্যায়ন করে এটাও জানে নাই মানেও নাই তাকে কোথায় নিয়ে আল্লাহ পৌঁছেছে আর তার বাড়ির কি মানতে তাকে আল্লাহ কোথায় নিয়ে পৌঁছে এটা তো একটা উদাহরণ হ্যাঁ এরম বেলাল আল্লাহ বহুত উদাহরণ আছে সবই নিজ নিজ উঠবে কিন্তু বেলাল হুদুসলামের পায়ের নিচ থেকে কিন্তু তার মদিনা মোনা হুজিসের পায়ের নিচের টিকা উঠল অথচ কারো ক্ষমতা নাই নিচের কবর ছেড়া অন্য জায়গার টিকা উঠা কিন্তু বেলালের ক্ষমতা আছে সে মোহাম্মদ রসুল সবাই কেমতের মাঠে পায়ে হাইটা যাবে উলঙ্গ যাবে বেলাল রবিআ লাল উঠের উপরে চড়া যাবে কেমতের মাঠে আল্লাহ সবই কাছ থেকে হিসাব নিকাশ চাবে কিন্তু বেলালের কাছে আল্লাহ দরখাস্ত করবে আদিল্লা বেলাল বেলাল আমাদেরকে একটা আজান শোনা দেওয়া দাদান শোনাল দাজান আমাদেরকে শুনে দেওয়া হচ্ছে কে করবো আলবান আমার মামা চাইবো না কি চাইবে একটা আজান শোনা শোনাবে আজান আল্লাহ সহ সমগ্র সৃষ্টি আদান শুনতে দাসত্ব তার রাস্তায় বাধা হয় নাই সে জানছে আর মানছে তো দাসত্ব হওয়া সত্য সত্য দাস হওয়া কোথায় সত্ত্বে কারাউনের বাড়ির দাসী অথচ আল্লাহ কোথায় পৌঁছেইছে বুঝতেতাম যখন মেরাজে যেতেছে আড়াই হাজার বৎসর পরে বাড়ির দাসির চাকরানির কাজের মহিলার কাহিনী হুজিস এরকম শুনানো পানি চলে আসছে বলতে আমি গ্রান্ড পাইলাম কি না বলে না না কেমন পর্যন্ত আপনি দাঁড়াইছেন তাকেও গ্রাম দাঁড়াইতে বাধ্য করবে অথচ চাকরানি মহিলা কেননা মেরে দোস্ত মেরে ভাইও মেরে আজিজো মেরে ভাইও মেরে আজিজো মেরে দোস্তিতে জিনিসের ভিত্তিতে তোমার আমি মূল্যায়ন করবো এটা আল্লাহ নির্ধারণ করা পাঠাই প্রত্যেক মানুষের মূল্য আল্লাহর কাছে দিনের ভিত্তিতে কিসের দিনের ভিত্তিতে নারী হোক পুরুষ হোক দিনের আবুল আহাবের কাছে ছিল না তো সে দামি হওয়া সত্ত্বেও বেদামি হয়ে গেছে কাছে ছিল জন্য দামি হয়ে গেছে খাবের কাছে ছিল দামি হয়ে গেছে ছিল তো সময় অথচ সব চাকর সব কৃত দাস দাস অথচ মেয়েদিন ছিল তো দামি হয়ে গেছে এই নিয়মে কেমন পর্যন্ত কেউ যদি নিজেকে আল্লাহর কাছে দামি বানাইতে চায় তাহলে রাস্তা একটাই দ্বিতীয় কোন রাস্তা নাই দিন তার কাছে থাকবে আল্লাহর কিস্তা শুমে গরিব ফাটা চিড়া কাপড় পরে রাস্তা দিয়া হেঁটে দৃষ্টির দিন ছিল ওই এলাকার জমিদারের ছেলে তার স্ত্রীকে নিয়ে ওই রাস্তা দিয়ে যেতেছে ফাটা ছিড়া কাপড় ওয়ালা গরিব মানুষ কাপড় ফাটা ছিড়া পুরাতন ময়লা চেহারা রং বিবর্ণ বলে তার জুতার কাদা ওই জমিদারের আগে জমিদারী প্রথায় ছিল জমিদার শাসিত ছিল সারা দুনিয়া বলে তার পায়ের কাদা ওই মহিলার গায় লাগে তো সে স্বামীকে চিৎকার দিয়ে বলতে দেখো ভিক্ষুক আমার কাপড় নষ্ট করা মহিলা চিৎকার দিয়ে উঠছে আমার কাপড় নষ্ট করতে আমার স্বামীকেও মেরাতেছে জমিদার আসছে লোক লাশ করনি আপনি বিচার করবে যখন বিচার করতে আসছে বলে ওর প্রেমিকার ঘ আমার কাদা লাগতে ও সইতে পারে নাই আমার থেকে প্রতিশোধ নিয়ে আনিতে আমাকে ভালোবাসে সেও সইতে পারে নাই সেও প্রতিশোধ নিয়ে আনি প্রতিশোধ নিয়ে জমিদার বুদ্ধিমান ছিল সে বলতে আর বিচারের দরকার নাই আবার যদি প্রতিশোধ নিতে চাই তো আমার চানটাও আবার প্রতিশোধে চলে যেতে পারে এই জন্য চলে যাওয়াই ভালো বিচারের দরকার নাই আর বিচার হয়ে গেছে মেরে ভাই মেরে ভাইও মেরে আদিত আমার কাছে মানুষের মূল্য দিনের ভিত্তিতে আমার পুরিয়ার পরবর্তুর ভিত্তিতে না দিন থাকবে একজন দিনদার থাকবে একজন তো সমগ্র জগৎ আজ থেকে সাত আট চার পাঁচ বছর আগে আমি কোন বাহিরের দেশে সফর করতেছি রাত্রে সমুদ্র সৈকতে একবারে অস্ট্রেলিয়ার কাছাকাছি সমুদ্র সৈকতে রাত্রে ঘাস করতে তো পরিবেশ দেখে আমার মনে উঠল যে এখন দুনিয়াটা উল্টায় যাওয়াটা উত্তম যারা সৈকত দেখতে ওইখানে নাইট ডে হয় ডে নাইট হয় পরিস্থিতি দেখে আমার ভিতর থেকে আসতে চোখে পানি চলতে পড়তেছে আর ভিতর থেকে আসতে এখন জমিনটা উল্টায় গেলে উত্তম হয় কিন্তু তখনই একটা হাদিস মনে হচ্ছে যে জমিটা উল্টাবে তো উল্টাবে কি সম্প্রদায় যদি না থাকতো তা আল্লাহ বলতেছেন যারা ভাবতেছে যে আমাদের উন্নতির কারণেই বুঝি চলতেছে না না আমাদের প্রজেক্ট এর বুঝি চলতেছে আমাদের স্কিমের কারণে যদি চলতেছেন না কত বাতাসের ঝুঁকিত বাচ্চাকে নিবাই দিল এরকম কোন সম্প্রদায় নাই যে ধ্বংস না হয়ে গেছে কামিন আবেদিন আফসাদ আবেদিন আফতদাদী আছে বিদায় বহু আলেম আছে যে এলে তাকে ডুবিনা কত ধনী আছে ধন তাকে ডুবাই দিছে কামিনা আফতাদাহুল চৌর कत शासक जुलूम तक ध्वस करबान दरिद्रता चार सम्प्रदाय आसमान लोहार जमीन तमाम माटी गुला बालू एक फोटाना एक शस्ट दानाना तुम्हारे एक आसप दिया तुम ध्वस करा दी শুধুই চায় সম্প্রদায়ের কারণে আসবে কিছু উৎকাস আল্লাহ করে না সারাদিন আল্লাহ চাওয়ার ভিতরে বসে আছে বহু যুবক আছে নিজেকে যৌবন ভরা যৌবন তারপর নিজেকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটায় ইচ্ছা করলে সব করতে পারে না থাকত চতুর্থ যদি না থাকত মেরে ধস্ত যেটা বলতেছিলাম দুনিয়াকে যে আসছে তাকে একদিন দুনিয়া ছাড়তে হবে থাকার জায়গা কেউ থাকতে পারে নাই কেউ থাকতে কিন্তু আসা প্রশ্ন মূল্যায়ন করবেন দুনিয়া যখন ছেড়া যাবো তো কোন জিনিসের ভিত্তিতে ওইখানে আমাদেরকে আল্লাহ মূল্যায়ন করবেন দাম দিবেন নারী হোক পুরুষ হোক সেটা জানা এবং সেটাকে মানা সেটা হল দিন দিন দিয়া পাঠাইছেন আলা পত্রে বাচ্চাকে দিন দিয়া পাঠাইছেন দিনের উপরে যে আসছে দিনের উপরে যে রয়েছে আর দিন নিয়ে আল্লাহর কাছে যে গেছে আল্লাহর কাছে একজন ও দিনদার থাকবে জগৎকে দূরে দাঁড়ায় আসে আর এত প্রিয় একদিকে তাকায় সারা দুনিয়ার না ফরমানিস হইতে আল্লাহর কাছে সবচেয়ে দামি হইল দিন সবচেয়ে দামি কি দিন আল্লাহর কাছে দামি দিন সবচেয়ে দামি আল্লাহর কাছে সে দামি আল্লাহ আল্লাহর কাছে দামি আল্লাহর কাছে সবচেয়ে দামি দিন আর সবচেয়ে দামি হলো যার ভিতরে দিন দ্বার আছে হেরে দোস্ত মেরে ভাইও মেরে আজিত আজকে মুসলমান না ইসলামের ভিত্তি কে ঠিক রাখতে চায় না ইসলামের বিল্ডিং কে সাজাইতে চায় বলি ইসলাম একটা বিল্ডিং এর মতো তার দিকে দেখতে চায় ভিতরে কি আছে মেয়ারাজে গেছে তো ঘুরতে ঘুরতে ঘুরতে ঘুরতে জান্নাতের একটা জায়গায় দাঁড়াইছে তেমন সুন্দর ঘর বালাখানা রাজপ্রাসাদ জিবরুল্লা জিজ্ঞাসা করতেছে আমি তো কোরআষি জুব আমারই হবে তো কদম যখন আগে বাড়াইছে তো জিবুল হাতে ধরা বলছে আপনার না তো বলছে কার আমি তো কোরআষি যুব বলছে না না এটা বলতে থামা গেল কেনাশীল ব্যক্তি ঠিক না বড় আত্মমর্যাদাশীল ব্যক্তি আমার লজ্জা লাগতেছে ওনার অনুমতি ছাড়া ঢুকবো ফিরা জমিনে যখন আসতে তো বলতে আপনার ঘর তো দেখছি পুরো কাহিনী শুনাইতে বলতে তুযারে আর ফিরে আসছি বলে কেন ফিরে আসছেন বলে তোমার আত্মমর্যাদার কথা মনে হচ্ছে আপনার উপরও আত্মমর্যাদা দেখাইতে পারি আমার ঘরটা একটু দেখেইতেন আল্লাহ কিরম মানে মেরে ভাইও মেরে দোস্ত মেরে আজিজো সমস্ত মানুষের মূল্য আল্লাহর কাছে তিনের ভিত্তিতে এই আল্লাহর কাছে দামি দিন দিয়া পাঠাইছেন সবাই রে দিন দিনের উপরে থাকলে দামি দিনের উপরে মরলে দামি এই আল্লাহর কাছে দামি দিনদার এই জন্য আল্লাহর কাছে দামি দিন এটা বলতেছিলাম যাকে কেউ এই ঘর রাজি না ইসলামের ঘরের দুটা জিনিস আছে একটা তার উপরের জিনিস দেওয়াল ছাদ কামরা, জাননা উপরের বিল্ডিং আর একটা হলো তার ফাউন্ডেশন কোনদিন চোখে দেখা যায় না যায় দেখা যায় হ্যাঁ বাইরের দেখা যায় ফাউন্ডেশন ফাউন্ডেশন মাটির নিচে থাকে ফাউন্ডেশন হলো দুই জিনিস ফাউন্ডেশন যত মজবুত উপরের বিল্ডিং তো তো মজবুত ঠিক না বিল্ডিং বাহাদুরি করে কিসের উপরে ফাউন্ডেশনের উপরে ঠিক না যদি ফাউন্ডেশনে দুর্বল হয় তো বিল্ডিং এর বাহাদুরি শেষ ঠিক না ফাউন্ডেশন হইলো দুই জিনিস একটা হইলো ইমান আর একটা হইলো একা একটা হইলো ফাউন্ডেশন ইউর দেখা যায় না আর বিল্ডিং হলো তিন জিনিস আখলা কেউ সুন্দর লেখতে কেউ সুন্দর লেখতে ইসলামের ভিত্তি হলো আকাশ ফাউন্ডেশন হলো ইমানিয়া তার আবাদাত আর মেলা আর মহাস যে দেখবে সেই দাবি তো ঢুকতে থাকবে দেখলে আর ভাই ঢুকা ছাড়া ছাড়বে না দেখলে আর ঢুকা ছাড়া ছাড়বে না যার চোখে পড়বে ওই আকাঙ্ক্ষা করবে দেখি দেখি ভিতরে কি মানুষের মূল্যায়ন আল্লাহর ভিত্তিতে এর জন্য সবচেয়ে দামি আল্লাহর কাছে যেই মেহান্ন দ্বারা মানুষের ভিতরে দিন আসে ওই মেহান্ন দিন দামি আর দিনের মেহান্ন দামি দিন দামি আর দিনের মেহান্ন দামি যে দ্বারা তিন ভিতরে কি করে আসবে ছাড়া আসবে না মেহান্ন করতে থাকবে তিন ভিতরে আসতে থাকবে আসতে থাকবে আসতে থাকবে আসতে থাকবে আসতে আসতে আসতে আস্তে আস্তে একদিন এরকম আসবে যে সাহবায় গ্রামের ভিতরে দিন যখন পুরো আল্লাহ ভিত্তিতে প্রত্যেক ব্যক্তির আল্লাহর কাছে দাম কিন্তু তিন মানুষের ভিতরে আসবে দিনের মেহান্নের ভিত্তিতে এই আল্লাহর কাছে দিন দামি দিন দামি চেয়ে দামি হইল দিনের মেহান্ন মেহান্ন দ্বারা মানুষের ভিতরে এই জন্য নবীদেরকে এই মেহান্ন দিয়া পাঠাইছেন হিন দিয়া পাঠাইছে কিন্তু দিন আসবে কিভাবে এই জন্য মেহান্ন দিয়া পাঠাইছেন মেহান্ন আপনি মেহান্ন করতে থাকেন দিন আসতে থাকবে মেহান্ন শুরু হয়েছে ডিম ঘরের ভিতরে আসছে মেহান্ন শুরু হয়েছে ঘরের দিকা বাহিরে দিন গেছে ছড়াইতে ছড়াইতে ছড়াইতে ছড়াইতে সারা দুনিয়ার পর্যন্ত দিন আর যারা দিনের মেহান্নতের ভিতরে লাগছে নিজেকে লাগায় দিতে দিনের মেহান্নের ভিতরে খাপায় দিতে বলি দিয়া দিতে বলি কোরবানি দিয়া দিতে নিজেকে দিনের মেহান্নের পিতনে এরমই হইতেছে এই জন্য বলে দিনের মেহান্ন যে করে এই নিয়তে যে দিন আমার ভিতরে আনবো দিনের বেহান্ন করে এই নিয়তে যে দিন আমার ভিতরে আনবো আমার ভিতরে দিন আনবো তখন তিন জিনিস তার সাথে হয় আর তিন জিনিস যার সাথে হয় সে জুপড়িতে থাকলো করবা নেই কিছু না থাকলো পরে কিছু না থাকলো করবা নেই যখন দিন নিজের ভিতরে আনার নিয়ত করে যে দিন আমার ভিতরে আনবো এই জন্য সর্বপ্রথম তার সাথে হয় তিন সুপার পাওয়ার যার উপরে কোনো পাওয়ার নেই এক নম্বর আল্লাহ তার সাথে হয় দুই নম্বর আল্লাহর কুদরত সাথে হয় কুদরত কুদরত বোঝেন কুদরত ভিন্ন জিনিস কুদরত ভিন্ন জিনিস আপমানকে যে তাড়া করার কুদরত দিয়ে দাঁড়া করার কোথাও কুটি নাই কুটি আছে কতটুকু লম্বা জানেন কতটুক পাশ শুনতেন কারো কাছে আপনার হুজুরে জিগেন কোন আদি এ কোরআন আসেন ইল্লাহু আল্লাহ ছাড়া কেউ জানে কোন নদী জানে না কোন ফেরও জানে আকাশ কতটুক লম্বা কতটুকু জানে না হ্যাঁ এটা জানে মোটা কতটুকু এটা জানে মোটা পাঁচশো বৎসরের রাস্তা কেউ জানে না কতটুকু পাশ মোটা রাস্তা খুটি ছাড়া দাঁড়াত্র সাথে হ্যাঙ্গার করেও আল্লাহর হুকুমে কুদরতের উপরে দাঁড়ানো আছে কুদরত এটার নাম হইল কুদরত আপনাকে আমাকে পয়দা করতে কুদরত দিয়ে পানির ভিতরে কি ক্ষমতা আছে এরকম সুন্দর ঠিক না ছোয়া লাগছে কুদরত সাথে হয় কুদরত সাথে হয় তৃতীয় আল্লাহর কুয়ত সাথে হয় কুদত কুয়ত বোঝায় না আল্লাহ শক্তি আল্লাহ ক্ষমতা তখন তার সাথে হয় আল্লাহ ক্ষমতা তার সাথে হয় এই জন্য যারাই দিনের মেহান্ন করে এদের সাথে কর পারে না যেই টক করবে সেই থাফা যে টক্কর দিবে সেই থাফা যদি মেহান্ন করি ওরা সাথে মেহান্ন করে যাওয়ার ভিতরে দিন আনার জন্য আমি মেহান্ন করতেছি যে টকর দিবে একজন নবরুদ আছে যার আটশো বছরের রাজত্বে কোনো বিরোধী পার্টি ছিল না অপজিশন ছিল না মশা ঢুকার আগে চারশো মশা ঢুকার পরে চারশো কত আটশো বছর রাজুক্তি হ্যাঁ ইব্রাহিম আলহ ইসলামের উপরে যতজন লোক ইমান আনছে হুজুস ইসলামের উপরে একচেয়ে কয়েক হাজার কোটি গুণ বেশি ইমান আনছে ছিল তার ভিতরে একজন টক্কর লাগছে কার লোক ইব্রাহিম আল্লাহ ইসলাম আল্লা জিতছে না হাঁসছে হাঁসছে ইব্রাহিম আল্লাহ ইসলাম জিতছে নমরুদ আল্লাহ দেখাইছে আল্লাহ সাথে হয় আল্লাহর কুদরত সাথে হয় আর আল্লাহ সাথে হয় যার কারণে তো দুনিয়ায় কোনো এখন উন্নত বিশ্ব হওয়া সত্ত্বেও ভূমিকম্পকে ঠেক দেওয়ার কথা কোনো আবিষ্কার যন্ত্র আবিষ্কার হয় না ওইতে কিন্তু ওমর নদী আল্লাহ লাঠির ভিতরে ওই শক্তি ছিল যে এক বাড়িতে ভূমিকম্প থামায় ভূমিকম্প আসছে বহু পাহাড় পর্যন্ত হেলতে শুরু করছে একটা শব্দ বলছে আল্লাহ আল্লাহ পাহাড়ি তোর পিঠে আমি ইনসাফ করি না হেলত কেন এই শব্দ বলতে দেরি ভূমিকম্প কোথেকে আসছে কোথায় গেছে কেউ জানে না আল্লাহর শক্তি তার সাথে আল্লাহর কুদরত সাথে আল্লাহ তার সাথে এই তো জুনে জুলাইতে আমি দরিয়া নীল দিকে আছি সাড়ে হাজার কিলোমিটার লম্বা দরিয়া নীল সুদানের ভিতরে দুইটাই পাওয়া যায় আইসা মিলিত হয়েছে যেটা উগান্ডার ফিকা আসছে একটা একটা আসছে মিশর থিকা দুইটাই আইসা ফর্তুমে মিলিত হয়েছে একটা হলো ব্লু নাইট একটা হলো হোয়াইট নাইট রাত্রে পানি দুই রং একটা ব্লু একটা হলো সাদা বোতলে নিয়ে মনে হচ্ছে যে উমর আল্লাহ এক বুকি চিঠি পাঠাই ছোট একটা চিঠি যদি আল্লাহ রুকুমে প্রবাহিত হও তো আর যদি না তোমার মতো দরিয়ায় নীলের আমাদের প্রয়োজন নাই ওই দিন থেকে পানি ছাড়ছে না পাওয়া যায় আর মাছ খাইবেন দরিয়ায় নীলের মনে হবে যে মিষ্টি মাছ মাছ না মিষ্টি খেয়েছেন এরকম মিষ্টি জান্নাতের পানির মাছ তো জান্নাতের নদী দরিয়ায় তো মেরে দোস্তেরে ভাইও আল্লাহ আল্লাহ নারী হোক যে বস্তুর ভিত্তিতে আজকে মূল্যায়ন করতেছি মূল্যায়ন হইতেছি ঠিক না রাগ হইন না বস্তুর ভিত্তিতে মূল্যায়ন করতেছি আবার বস্তুর ভিত্তিতে মূল্যায়ন হইতেও আছে দৌড়াইতেছি মখলুকের পিছনে দৌড়াইতেছি কোন আল্লাহর কাছে জমানার সবচেয়ে নির্দিষ্ট ব্যক্তি কৃত দাস হোক না কেন এই আমরা যখন ক্যামরুনে গেছি ক্যামরুনের এস্তেমাস নাইজেরিয়া এখনো কৃত দাস আছে নাইজেরিয়া ক্রীত দাস আছে ল্যাটিন আমেরিকাও আসে কৃত দাস ওইখানে প্রদেশিক মালিককে সুলতান বলে প্রদেশের একটা প্রদেশ আমাদের দেশ থেকে বড় আপনারা উঠাইলে ম্যাপ উঠাইলে দেখাইবেন নাইজেরিয়া কত বড় নাইজেরিয়া কত বড় ক্যামরুন কত বড় বাংলাদেশের থেকে তো সুলতান আসছে সুলতান আমি সুলতান জিজ্ঞাসা আমি জানি না যে সুলতান আবার কি জিনিস আমি একজনকে আগমিতে জিজ্ঞাসা করলাম যে সুলতান কাকে বলে তো বলে যে প্রদেশিক মালিক যে তাকে সুলতান বলে তাকে যখন আসতে তো একটা তার কৃত দাস আমি তার নামাজ তার লেপাস তার এবার জন্দিগি দেখা ঠিক বেলা কথা মনে হচ্ছে কালা তো কুটকুটে কালা কেমতের দিন হয়তো ফেসা যাবে কেননা তার ভিতরে দিন আছে দিন দারি আছে সে আল্লাহ দামি পার হয়ে যাবে এই জন্য বেরে দোস্ত প্রত্যেক ব্যক্তির মূল্য আল্লাহ এই জন্য যে নিজের ভিতরে দিন আনার জন্য একলাশের সাথে মেহান্ন করবে যে করবে করবে যে করো নারী পুরুষ নির্দিষ্ট যেই ব্যক্তি নিজের ভিতরে দিন আনার জন্য একলাফের সাথে মেহান্ন করবে আল্লাহ সর্বপ্রথম তাকে চিন্তা দিবে আল্লাহ তার সাথে যাবে। আল্লাহর তার সাথে হবে আল্লাহর কুয়ত তার সাথে হবে বলে দলিল মুসা আলাহ ইসলাম আর হারমোনি আলাই ইসলামকে যখন পাঠাইতেছে কাছে তখন আলাহ ইসলাম বলছিল আল্লাহ বলতেই ভাবিল আস উনি মাতলা দেখাই সমস্যা আমার সমস্যা আছে আমার মেহান্নে কি আছে বাধা আছে সমস্যা দাল্লা বলতে প্রথম কি সমস্যা বলো আমার স্ত্রী আমার সাথে আছে প্রসব ব্যবহার বাচ্চা হবে তাল্লা বলতে এইটা আমি দেখবো তুমি যাও তো কেন আরো মাসলা আছে তো কি আছে আমার সাথে বকরির পাল আছে শ্বশুরে দিয়া দিতে সহাইব আল ইসলাম দেখবেত করবটা মাস করাই আমি কথা বলতে পারি না আমি যে করব মেহান্ন দিন আনার জন্য যে মেহান্ন করব আমি তো কথাই বলতে পারি না তাহলে বলতে এটার জন্য কি করতে হবে আমার বাইরে আমার লোকে দিয়া যান দুশি যাও তুমি চাইছ ছোট তোমার যা মানে না আর সমস্যা আছে কি সমস্যা কোরআন বলতেছে কোরআন আমি একজন পথল করেছি সেরাউনের কাছে আমার পাই যাওয়ার লোক আমারে পথল করব বাস্তব কথাটা আমি তোমাদের সাথে আছি চল আছে চল এই জন্যই লাঠি তিসা আয়াতিন তিসা আয়াত মানে তিসা কুদরা তিল্লা আবার নয়টা বড় বড় কুদ্রস মুসালের সামকে দিয়া পাঠাইছে জান কিচ্ছু করতে পারবে না তোমার যাও হওয়ার সময় কিছু করতে পারে নাই লালিত পালিত হইত তাও কিছু করতে পারো নাই এখন তুমি যেতে এখন কিছু করবে এটা হইতেই পারে না চাও এই জন্য মেরে দোস্ত মেরে থাইও মেরে তিন নিজের ভিতরে যে আনার জন্য এক্লাসের সাথে মেহান্ন করবে এক্লাশের সাথে তাকে আল্লাহ প্রথমে তিন জিনিস দিবে আল্লাহ সাথে হবে কুয়ত আল্লাহ তার সাথে হবে কুদরত আল্লাহ তার সাথে হবে এই তিন জিনিসের পাওয়ারে শক্তিতে সমগ্র মখলুক তার অধীন হবে সমগ্র মকলুক এখন নদী নদী থাকবে না সমুদ্র সমুদ্র থাকবে না দেখা দিতে না দৌড়ায় ইতিহাসে আছে না দৌড়ে নেই কোন জিনিস সাথে গ সমুদ্র তো মখলুদ মখলুক তেদের মতরা দৌড়ে দেখা দিচ্ছে হ্যাঁ কোন বড় সাহাবি কে পাঠায় না বন্ধ করতে আগনা সাহাবিকে পাঠাইছে অগ্নিগিরি বন্ধ করে দিয়ে আসুন কি দিয়া বন্ধ করতে যেটার ভিতরে আগুন লাগলে আগুন ধরে তাড়াতাড়ি রুমালে আগুন লাগলে রুমালে আগুন তাড়াতাড়ি ধরবে না হাতে একটু দেরিতে ধরবে কিন্তু রুমালে তো তাড়াতাড়ি ধরবে রুমাল দিয়া বন্ধ করতেছে ওই চা ওই চা ওই চাতে নিতে নিতে পাহাড়ের ভিতরে কেমন পর্যন্ত বন্ধ করেছে এই জন্য মৌলিক জিনিস বুঝাইতে চাইতেছি যদি আল্লাহ আমাকে আপনাদেরকে মেহান্ন কারণে মানুষের দ্বিতীয় দিন দার দামি যার ভিতরে দিন আসছে এর দামি হইল দিনের যেই দিন মানুষের ভিতরে আসবে আমার ভিতরে আসবে সবচেয়ে দামি ওই মেহান্ন যখন করতে থাকবে তখন দিন নিয়ে যেইখানে যাবে জঙ্গলে গেল সালাম পাবে জঙ্গলে কোথায় আন আমরা এবার আফ্রিকার জঙ্গল দেখে জুলাইতে পাবনা নিয়ে ভর্তি করা আগে জঙ্গলের সামনে দাঁড়ায়া কি বলতেছে আমরা সাড়ে তিনশো কিলোমিটার চলতি সব প্রাণী ছাড়া জঙ্গলের মধ্যখান দিয়া রাস্তা হাইওয়ে 20-30 কিলোমিটার পর পর শুটার আছে গাড়ি নিয়ে চলা যাবে না ওইটুক্রেলে দিনে ক্রস করতে হবে শুটার আছে 20 কিলোমিটার পঁচিশ কিলোমিটার পর পর শুটাররা একটা সব প্রাণী খোলা আমরা গাড়ি দিয়ে যেতেছিলাম আর দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে আজকে উন্নত বিশ্বের জগতে যদি সাহাবাই ক্রামের কথা তুলে ধরা হয় তো সবাই বলবে আগে পাপনা খারাপ হয়ে গেছে জঙ্গলের সামনে দাঁড়ায়া কি বলতেছে নাহানু রসুল্লাহ প্রাণী আফ্রিকার বাসাও আরবি না সাহাবাই ক্রামের বাসা আরবি আরবিতে প্রাণীর সাথে কথা বলতেছে আমরা চাই সার্থ রুকু তোমরা ছাড় ফাইন বজাদ না যদি এই রাত্র পার হওয়ার পরে সকালে তোমাদেরকে পাই তো হত্যা করে দেব এখন পর্যন্ত ওই জঙ্গলে কোন প্রাণী ঢোকে না ওইখানে মসজিদ বানানো আছে কেননা আল্লাহর কাছে দিন দামি দিন দার দামি দিন দিন যেই মেহান্নতের মাধ্যমে আসে এই মেহান্ন যারা করে ওই মেহান্ন দামি বিদায় এই যাবে জঙ্গলে যাবে তো জঙ্গলের প্রাণী পর্যন্ত তাদেরকে দাম দিতে বাধ্য বাইতুল্লাহ যায় তাইলো দামি আর যদি দিনবিহীন বাইতুল্লাও যায় তাইলে আল্লাহর কাছে কোনো দাম নাই দাম আছে দুনিয়াতে যত গোত্র জন্ম আর কেমন পর্যন্ত নিবে সবগুলাকে আমি উল্টায় পাল্টায় দেখি। কিন্তু কোরআ কোনো উত্তম গোত্র আমি দুনিয়াতে আল্লাহ দৃষ্টিতে পাই নাই আর দুনিয়ার যত জমিন আছে সব জমিন কো আমি ছাইনা মাইনা দেখি। কিন্তু মক্কার চেয়ে কোন উত্তম জমিন আমি প্রাই নেই তাই দুনিয়ার সবচেয়ে উত্তম গুত্র আর দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা উত্তম গুত্রের বস ব্যক্তি আবু লাহাবা সাইবা আবু জাহাল এরা সব ওই না জন্ম কোথায় মক্কায় হেরেমের ভিতরে নয় কিলোমিটার কিলোমিটার হেরেমের সীমা রেখা নয় কিলোমিটার আর মক্কার বসতি ছিল শুধু কতটুক জানেন শুধু শুধু মক্কার বসতি যেখানে মক্কা টাওয়ার এইখানে ছিল আবু বকর সিদ্দিক রিয়া তালুর দোকান হলো দোকানের মহিলাদেরকে মেয়েদেরকে জীবিত কবর দিত ওই কবরস্থান আর হুজুস্তানের বাড়ির ওইখান দিয়া জান্নাতুল মোয়াল্লা পর্যন্ত না মসজিদের জিনো ওই সময় বসতি ছিল না ওইখানেই তো আবু হোড়ারি আল্লাহ জিন্দের সাথে দাওয়াত দেওয়ার জন্য এটুক ছিল মক্কার বসতি অথচ হেরেমের ভিতরে জন্ম জমজমের পানি খায়া জীবন কাটাইতে হেরেমের ভিতরে জন্ম নিতে মক্কার মতো প্রায়শ বংশের সন্তান সারা জীবন মরছেও মক্কায় তারপর আল্লাহর কাছে কোনো দাম নাই কেননা দিন নাই উদাহরণ যত তুফান আসবে সর্বপ্রথম বুক চাচার ছিল আবু তালেবের বাপিজাকে পিছিয়ে দাঁড়া রাখবে বলতে যত তুফান আসবে সব আমার সিনার উপর দেওয়া যাবে বাকি যা তোমার গায়ে করতে দিব না আবু তালেব করছে না করে নাই কোথায় জান্নাতুল মোয়াল্লায় কি আবু তালেব পারে গেছে হ্যাঁ এই জন্য মেরে দোস্ত আফ্রিকার জঙ্গলে গেল আল্লাহ মূল্যায়ন করবে সে দাম পাবে हजे हज कराने बा आ सबई के क्योंकि बोलते दिन हमारे थकबर का दाम पा दुनिया जैठा चाहिए क्या दिन हमारे नई তো কোথাও আল্লাহর পক্ষ থেকে আমার কাছে মূল্যায়ন নেই আমার মূল্যায়ন এজন্য আমরা হজও দিয়ে দিচ্ছি যারা এটা না পাবি হুইফুর রহমান সত্য আল্লাহর মেহমান সত্য আল্লাহর মেহমান সত্য কিন্তু প্রশ্ন হইল মেহমানদারি হবে কখন মেহমানদারি মেহমান হিসাবে গ্রহণ করা হবে কখন মেহমানদারি করা হবে কখন যখন আমার ভিতরে ওই জিনিস থাকবে যেই জিনিসে আল্লাহ আমাকে মূল্যায়ন করেন যদি ওই জিনিস আমার ভিতরে থাকে আর ওই জিনিসের উপরে আমি আমাকে উঠাই আর ওই জিনিসের উপরে আমি কদম বাড়াই তোর পরে যখন বাইতুল্লা যাব তো মেহমান হিসাবেই আমাকে গন্ধ করা হবে তখন মেহমানদারি হবে এরকম মেহমান হবে এরকম হবে এর হাতের ছোঁয়া যার হাতে লাগবে সেও মাফ হয়ে যাবে মাফ হবে না হবে না হাজি জানলেগা মাফ মাফ হবে না হবে না হ্যাঁ সব মাফ হবে সব হাতটাকে হাবিতে আসে হাবিতে হুকুকুল এবার কখনো মাফ হয় না কিন্তু মুসদা লেফাই হুকুকুল এবার মাফ হয় মুসদা লেফায় হুকুকুল এবার কি হয়ে যায় মাফ হয়ে যায় হুকুকুল এবার পর্যন্ত মানুষের হক নষ্ট করছে এটা কোনোখানে মাফ হয় না দায়িতুল্লা আরা পায় না মিনায় কোথাও মাফ হয় না শুধু মুসদা লেখায় মাফ হয় আল্লাহ এত সুন্দর ঘর এটা কার্লা বলে এটার দাম প্রত্যেক ব্যক্তি দিতে পারে এটার দাম কি যে বাড়ির হক কে মাফ করে দিবে তাকে আমি এটা দিয়ে সে চিৎকার আল্লাহ দিবে মুস্তালেফায় মানুষের হক পর্যন্ত মাফ হয় কিন্তু শর্ত আছে শর্ত আছে যেটা প্রথম থেকে আমি বলতেছিলাম যে ব্যক্তি ভিতরে দিন আনার জন্য তিনের যেই মেহান্ন দ্বারা তিন আসে ওই মেহেনতের নিয়তের সাথে যে মুদারে পায় যে চোখের পানি ধরা তার রুকুকুল মাফ করবে এছাড়া মাফ হবে না এই জন্য হুজু ইসলাম আরা সারা রাত দিন কানতে সারাদিন কান্ত চোখের পানি বন্ধ হয় না মুদালে পায়ে আয়সা সারা রাত্র কানতে সকাল বেলা কান্নার ভিতরে আকাশ ফাটানো হাসি হা হা করে আয়সা হাম জিজ্ঞাস করতে কান্নার ভিতরে হাসির কারণ কি আর আমার সব দোয়া আর পায় কবুল হিতে কিন্তু দোয়া বাকি ছিল যেটা কবুল হয় নাই সারা রাত্র কান্নার পরে মুদালে আগে ওই দোয়া কবুল হইতে যখন দোয়া কবুল হয়ে গেছে তখন এই দৃশ্য দেখা আমি আমার হাঁসিকে ওই দোয়া কি ছিল ওই দোয়া ওই দোয়া ছিল আল্লাহ আমার উন্মতের চালের কেউ করে রাখা জন্য না পরের জন্য ছিল পরের জন্য কার জন্য পরের জন্য এই যাবে আর মুস্তালেফায় চোখের পানি ছড়াবে উন্নতের জন্য এই জন্য মেরে দোস্ত মেরে ভাইও মেরে আজিজও দিনের মেয়ের সাথে সারা দুনিয়ার ভিতরে আনার জন্য একটা প্রশ্ন ওঠে প্রশ্ন আমাদের সাথীদের ভিতরে প্রশ্ন উঠে প্রশ্ন কি মেহান্ন করতেছি কিন্তু সিপত বালা তো না সিপত সাথী আরে কর্মচারীর দায়িত্ব কি কাজ করা ঠিক না বেতন কার দায়িত্বে মালিকের দায়িত্ব যে বেতন কার দেখতে না কর্মচারী দায়িত্ব না এটা মালিকের দায়িত্ব সিপর আল্লাহর জিম্মায় বন্দার কাজ হলো মেহান্ন করা মেহান্নকে মেহান্নায় করতে থাকবে আল্লাহ তাকে সিপথ দিতে থাকবে আজকে মেহান্ন করে না দিদায় সিপথ আসে না আর নতিজা আসে না নতিজা নতিজা বোঝেন ফল এত মেহান্ন করছে যে কোনো ফল তো দেখি না ফল আমাদের জিম্মায় না ফল আমাদের গাছ লাগানো জিম্মা কার না দিয়ে যদি খুশি হয়ে যায় তাহলে এটা আল্লাহর ব্যাপার ঠিক না কেয়ামতের দিন নবী আসবে একজন উন্মত নাই একজন এরকম নবী আসবে ইয়া কি আমার কেয়ামতি না দিচ্ুন এরকম নবী আসবে যার একজন আল্লাহ জিজ্ঞাসা করবে আল্লাহ তার ভিতরে টিপত আনবে আল্লাহ তার দ্বারা নতিজা ও আনবে আর মেহেন নিয়ত যেই কোথাও কদম রাখবে জঙ্গলে গেল আল্লাহ মূল্যায়ন করবে আল্লাহর ঘরে গেল আল্লাহ মূল্যায়ন করবে এই জন্য যারা আমরা হজে যেতেছি হজ শুধু যাওয়া আসার নাম না এটা আমাদের দেশে হজ যাওয়া আসার নাম না গেলাম আর আসলাম এটার নাম হজ না এই জন্য দুটা কথা আমি বলি দুটা জিনিসের দিকে চিন্তা করলে বোঝা যাবে সমস্ত একরকম হজের আবাদতের ধরন ভিন্ন রকম ঠিক না সমস্ত যে কোনো চলে কিন্তু হজ ছাড়া চলবে না। কোন পোশাক চিরবিদায়ের পোশাক চিরবিদায়ের পোশাক বুঝেন চিরবিদায়ের পোশাক ছাড়া হজ হবে না হবে হ্যাঁ যদি কোন আল্লাহ আমার টাকা দিচ্ছে কিবো রূপা দিয়া দামি কাপড় টাকার তো অভাব নাই আল্লাহেন্টের বাড়িতে গেলে যেরকম আগে কাপড় টোকায় কোনটা পরে যাইব ঠিক না আল্লাহর বাড়িতে পরে যাবো আল্লাহ কেন হইব না চির বিদায়ের পোশাক পরে বুঝা গেলে এটার ভিতরে কিন্তু আছে এই পোশাক কেন নির্ধারণ করা আকলবালা কি বলে আপনাদের বিদ্যা কি বলে আকল কি বলে এই পোশাক কেন কি নির্ধারণ করলো এটার ভিতরে আছে এই কেন নির্ধারণ করা হইল এই পোশাক মাথায় টুপিও চলবে না সব ব্যথ চিরবিদায়ের যে পোশাক মাথায় টুপি নাই পায়ে জুতা চলবে না কম জুতা চলবে না ঠিক না বন্ধওয়ালা জুতা চলবে চলবে না এই পোশাক কেন নির্ধারণ করল প্রথম আমার প্রশ্ন হইল এটা যে এই পোশাক কেন নির্ধারণ করা হইল এটাও তো আদালত নামাজও যেরকম ফরজ হয়তো এরকম ঠিক না রোজেও যেরকম ফরজ হজো এরকম ঠিক না ডাকাত যেরকম ফরজ হজ এরকম ফরজ বুনিয়ান ইসলাম ওয়ালা শান্তির ইসলামের পাঁচটা বৃত্তির ভিতরে নামাজ রোজা হজ ডাকাত ঠিক না তো হজ এরকম কিন্তু হজের এই পোশাক কেন নির্ধারিত হল আবার সমস্ত আবাদতের ভিতরে ভিন্ন তরিকা কিন্তু হজের তরিকা বিলকুল ভিন্ন কেন চক্কর কাট আবার দৌড়াও আবার ময়দানে যে আগে থা ঠিক না আবার কিছু নাই ওখানে পাথর মারো কিছু নাই কিন্তু। আছে কেউ দেখতেই পর্যন্ত দেখতে পাথর মারো এগুলো কেন এটার ভিতরে এগুলো হেতু আছে এই জন্য বলতে হজ শুধু আসা যাওয়ার নাম না হজ শুধু আসা যাওয়ার নাম না আজকা ভাবে যে হজ আসা যাওয়ার নাম এই জন্যই বাংলাদেশের হাজিরা হজ করে ঘোরা বয়সে আসা যাওয়ার নামকে মনে করা আর হজ করে কিন্তু হজ করে যা নিয়ে আসা দরকার এটা বহুত কথা তা নিয়ে আসে জানিয়ে আসা দরকার এই বলে হজ আসা যাওয়ার নাম না চাবে যখন তখন সে কিনিয়েতে যাবে চির বিদায়ের পোশাগে যাবে আর চির বিদায়ের যাবে আর মেরে আর দোস্তেরে দোস্তে যাবে আল্লাহ তাকে করবে যেতে যাবে জব মূল্যায়ন যেন না হয় জয়লাম মাসলাম মূল্যায়ন হলো না এরম যেন না হয় যাওয়ার সাথে সাথে যেন কি হয় যাওয়ার সাথে সাথে যেন কি হয় মূল্যায়ন হয় মূল্যায়ন এরকম মূল্যায়ন এরকম মূল্যায়ন এরকম মূল্যায়ন আল্লাহ যে লেখা দেয়ুফুর রহমান আমার মেহমান আমার মেহমান আমার মেহমান এই যে দেখবেন সৌদি কাগজের তিনটা শব্দ লেখা থাকে হাজ খেদমতুল হাজ যে শারফুলা হাজিদের খেদমত করা এটা আমাদের গৌরবের বিষয় আমার উপর আমাদের উপরে আনা কিনা হাজি যতক্ষণ পর্যন্ত এই নিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত চার জায়গার থেকে চারটা গুণ হাজি আনতে পারবে না চারটা গুণ নিয়ে চারটা গুণ কাটা চারটা গুণ একটা গুণ হইলো মুজা হেদা আরেকটা হইল আরেকটা হইলো ইনাফা আরেকটা হইল ইমাল এই চারটা আরবি শব্দ কিন্তু আসলে হইল কোরবানির নাম হলো হজ দুই তিন ব্যক্তির কোরবানি একটা বাচ্চা একটা মহিলা একটা পুরুষ ঠিক না ইব্রাহিম আলহ ইসলাম হাজেরা আলাই ইসলাম আর ইসমাইল আলহ ইস্তালাম এক বাচ্চা এক মহিলা এক পুরুষ তিনজনের কুরবানির নাম হইল হজ কুরবানি দিতে কোথায় আর এরম জায়গায় যেখানে শস্য বলতে কিছু নাই ঠিক না কিরম করবো আমি বুড়া বয়সের বাচ্চা বিরুদ্ধে বিরুদ্ধ হয়ে গেছে ওই বয়সের বাচ্চা হলিচার টুকরা কিন্তু আল্লাহর হুকুম আসতে ফিলিস্তিনা মক্রাইমিয়ারাই জিবরিলাল ইসলাম রাহাবান স্ত্রী আর সন্তানকে নিয়ে চলতে বলতে কোথায় যাইতে তো এটাও বলতে পারবে না রাস্তায় কোনো কথা বলাও চলবে না চলবা চলবা তো চলবাই মক্কায় আর্থে নামাইবা থাকতে থাকতে না সাথে সাথে ফিরত মুখে কথা বলতে পারবে না জিজ্ঞাসা করলে ইশারায় বলবে কতগুলা পাবন্দ পাবন্দি বুঝেন কতগুলা গুলা শর্ত আল্লাহ লাগাই যখন সিরা যেতে আল্লাহর অসুবিধা নাই যাও আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে না এই আল্লাহর হুকুমের সামনে করব আমি এটা মক্কার সাফা ফাইতুল্লাহ সাফা মারবার থেকে হাজি অর্জন করবে যে চিরবিদায়ের পোসাদ প্রাণী বাকি যতদিন তো বাঁচব আল্লাহর হুকুম মানার সামনে যত কোরবানি করতে হয় চির পো এখন কোরবানি করতে আর কারো দিকে তাকাইতে হবে না কেননা আজিমপুর ওয়ালারা কোরবানির ব্যাপারে কারো দিকে তাকাইতে হয় না ঠিক না তা দেখতে হয় যা ওইখান থেকে অর্জুন করবে মক্কা করবে থাপা মারোয়ার থেকে যদি ওই সিপতের সাথে যায় তাহ্ মুজাহেদার চাদর দিয়া লেপটায় দিবে তারপরে যখন দেশে আসবে সব ছাড়বে কিন্তু আল্লাহর হুকুম ছাড়বে না হুকুম ছাড়বে না আল্লাহর হুকুমের সামনে সব কোরবানি করতে তৈরি হবে তখন আর হাতি আল্লাহর হুকুমের সামনে কোরবানি না করা এই শব্দ বলবে না কোরবানি করাকে কে হা বলবে হা আমি তো শিকা আসি কোরবানি করবো তারপরে যখন মিনায় যাবে তো সাত বৎসরের বাচ্চা খুব হাসতে হাসতে যেতেছে ইব্রাহিম আলাম জিজ্ঞাসি আপনি ওতে কি কারণ বলে দুনিয়া ছাড়বো জান্নাত মিলবে দুনিয়ার চেয়ে জন্্নাত উত্তম যাবো হয়ে যাব তোমার ফিকা বিচ্ছেদ গঠবে আল্লাহ মিলবে তোমার চেয়ে আল্লাহ মানা চেয়ে শিখে পাবে বলছি যে বেলাল মানার দামেই সবাই শীর্ষে উঠবে ঠিক না সব বৎসরের বাচ্চা হাজি করে শিখা গেছে আল্লাহকে কেমনে মানতে হয়েছে মানা মানার সিপত শুধু মিনা যাওয়ার নাম না আমার নামনাকে পাথর মানার স্থিপত ওইখান থেকে নিয়ে আসা আল্লা হুকুমের সামনে সাত বছরের বাচ্চা বাপ যা বলতেছে বাপকে প্রতি উত্তরে বলতেছে আউ্লা মানা দেখাই বাপ পেশন হয়ে গেছে চোখের পানি ছেড়া দিতে কিন্তু বাচ্চা চোখের পানি ছাড়ে নাই বাপকে শিখাইতেছে কেমনি আমাকে দাবো করবে বাচ্চা শিখাইতেছে না পায় ঠিক না থেকে আনবে কি না আল্লাহর দিকে ফিরা শিখাইতে আজ আমার হাওয়া লাগালা কেন আরাপায় কেবলার দিকে মুখ করে দোয়া করা যায় না যায় কোন দিকে মুখ করে দোয়া শুধু মিনা যাওয়ার নাম না আমার নাম না শয়তানকে পাথর নাম না মানার সিপত ওইখান থেকে নিয়ে আসা আউয়ার হুকুমের সামনে সাত বছরের বাচ্চা মানতেছে বাপ যা বলতেছে উত্তরে আউয়া আল্লাহকে মানা দেখাই বাপ পরিসন হয়ে গেছে চোখের পানি ছেড়া দিতে কিন্তু বাচ্চা চোখের পানি ছাড়ে নাই বাপকে শিখাইতেছে কেমনে আমাকে দেব করবে। বাচ্চা শিখাইতেছে মানা তারপরে যাবে আরাফ হয় ঠিক না মুসদালে আল্লাহর দিকে ফিরা শিখাইতে আগাম আর হাওয়া কেন আরাফ হয় কেতলার দিকে মুখ করে দোয়া করা যায় না যাই কোন দিকে মুখ করে দোয়া করতালের রহমতের দিকে ঠিক না কেবলার দিকে না আর কেবলার টাইম ফাইবে টাইমায় কেবলার দিকে না জাবালে রহমতের দিকে মুখ করা দোয়া করতাম আজম আর হাওয়ার ইসলাম আড়াইশো বৎসর পরে আল্লাহর দিকে উপরে যেরকম বর্ষণ করছে এরকম করবে এই জন্য আর ইনাবা আল্লাহর দিকে ফিরা তবা তবা তবা তবা এরকম তবা বাড়িতে ফিরে আসার পরে আর কোন দিন তারপরে দিকে আসবে পায়ে মজদারে পায়েসা যখন সারা আর মানুষ যেই জিনিসের ভিত্তিতে অবা মূল্যায়ন করেন ওই জিনিসকে অস্তিত্বে আনার জন্য যখন সারা রাত্র চোখের পানি ঝড়াবে তো সকালে আল্লাহ পাক তার হুকুকুল আর বলবে যে পিথনের সব মাফ আজ থেকে যদি বাচ্চা থাকো তো নতুন জীবন শুরু করো এটাই তো কপে দেয়ারতে বলবে চার স্ত্রী পদ হবে চার জায়গা থেকে কিন্তু শর্ত নিচের ভিতরে আনতে হবে আনার মেহান্ন উপরে নিচেকে উঠাইতে হবে যখন যখন কদমার দিকে বাড়াবে চাই দুনিয়র যে কোনো প্রান্তের দিকে কদম বাড়া আর তাকে মূল্যায়ন করবে আর যদি তা না হয় তাহলে সব জায়গায় তো যাওয়া হবে যাওয়ার আশাই হবে তারপরে মদিনা মোলা যখন সালাম দিবে তখন জবাব জবাব সালাম যখন দিবে তো ওই সালামও ভিন্ন হবে ভিন্নই হবে ঠিক না সালাম ভিন্ন হবে জবাব ও ভিন্নই হবে ওই সময় কাঁদতে হবে না চোখ অটোমেটিক কাঁদতে শুরু করবে দেখবেন মক্কায় গেলে দেখবেন মদিনায় গেলে দেখবেন আপনি কানতে চাইতেছেন কানতে পারেন না কিন্তু বহুত মানুষ দেখবেন রাজার পাশে দাঁড়ায় হাত উঠা কান্নার ভানো করে নেয় এমনি চোখের পানি গড়ায় আপনার আমার আসতেছে না আর সে ধৈরা রাখতে পারতেছে না সে ধৈরা রাখতে পারতেছে না কারণ কি কারণ নিশ্চয়ই কিছু আছে এইখানে আসতেছে না এইখানে রাখতে পারতেছে না কারণটা কি এরকমই দিতে যে ভিতর থেকে জবাব এরকমই আসতে সমস্ত ভিতরের ভাঙিয়ে রেখে কোরআন লেখাই আছে যে আপনার কাছে আসবে আর এসপেক্টার করবে আর আপনিও সাথে সাথে তার জন্য আল্লাহকে নিঃসন্দেহে তবা কবুরকারী আর রহমতের বৃষ্টি বর্ষণকারী পাবে আমার মনে আছে একানব্বই পাঁচটা আমি গেছি আমি জুনে গেছি জামাতের সাইকেলে গেছি জামাতে গেছি মক্কা বৈশা রয়েছি ওই সময় মানুষজন ছিল না মাত্র খুলছে আর কি যুবক শুধু বৈশাখ আছে দোয়া করতেছে না আমি দোয়া করে চোখের পানি আনতে পারতেছি না আর ওর আছে চোখের পানি মানে উছলায়া করতেছে উচলায়া একটা ফোঁকা পড়তেছে আর লাইটিং এর কারণে মনে হইতেছে এক একটা মুক্তার ফোটা পড়তেছে আর আমি ওর দিকে তাকাইতেছি আমার চোখের পানি পড়তেছে আর আমি ভাবতেছি যে চোখের পানি ঝড়াইতেছে না তার এক এক ফোটায় এক একটা সাহান নামের অঙ্গি গুম ঢোকে নিয়ে বাস্তবিক সত্য বাস্তবিক সত্য এজন্য মেরে দোস্ত মেরে ভাইও মেরে আসিহ যেই পর্যন্ত আওয়াজ বুঝতেছে কথা আসবে মেহেন্ন যেই মেহেন্নার দিন আসে ওই মেহান্ন যে নিজের মেহান্ন বানায় দুনিয়ার যেই কোনো কোনায় যাবে জঙ্গলে গেলে আল্লাহ মূল্যায়ন করবে যারা দিনের মেহনত করতে করতে কবরে করছে প্রথম কবর তাকে লোকে মজা করে মজা কবর মজাক করে মজা কবর তাকে বলে আমি ভয়ঙ্কর ঘর জানো না আনা ভাই তু দুধ বল লাকারিত আমি সব ঘর জানোনা এক এক একটা বনাইতে থাকে দুই ব্যক্তি আত্মে ফাকে বলে তোমার কি ধারণা আমি যদি দিন আনার বা দিন প্রতিষ্ঠিত হওয়ার মেহান কি ধারণা যাবে চাই পিক আপ তো লয়া ফেলাই তোমার উপরে পিক আপ না ডাকায় বাসা আপনারা না বুঝলে আর বুঝবো পিক আপ তো তোমার উপরে লয়া লই কিন্তু তুমি তো শুনে এরকম মাপ চাই তাইলে আমার পেট এখন তোমার তোমার শরীর নুরানি হয়ে যাবে আর তোমার রু তো আপনার সান্নিধ্যে যাবে মাফ চাই তোমার ব্যাপারে আমার কোন কথা নাই কোনো কথা নাই মাফ যখন কবরে পচবে ওইখানে পর্যন্ত আল্লাহ দাম দিবে দাম দাম দাম দাম আফ্রিকার জঙ্গলে গেল ও দাম বাইতুল্লা দুনিয়ার চেঠায় যাবে ওঠায় আল্লাহ দাম দিবে যদি আপনার আমি এগ করতে পারি যে ঈশা আল্লাহ আজকের থেকে পাক্কা নিয়োগ করলাম দিনের উপরে বাঁচব দিন নিয়ে কবরে যাব। কিন্তু দিনের উপরে বাঁচার জন্য দিন নিয়ে কবরে যাওয়ার জন্য সবচেয়ে বড় জরুরি হল দিনের মেহান্নহান্ন বানায় করবে শুধু মেহান্নতের উপরে উঠানা মেহান্ন বানায় যে করবে এই যে নিয়ায় যাবে খোদার কথা যে চার কিপার বললাম আল্লা চার সিপত দিয়ে তাকে বাংলাদেশে পাঠাবো যদি আর যদি যে ওইখানে মরবে সে কেমতের দিন তলবিয়া পড়তে পড়তে উঠবে কেমতের দিন ও করবো আমার হস তো আমি তো মোড়া গেছিলাম বাইতুল্লাহ কোন জায়গায় এইটা দেখাও আগে হস পুরা তখন আল্লাহ করবো আর পুরা চার দরকার নেই আল্লাহ ফিরাবে এরকম ফিরাবে তার মা এরকম তাকে জন্ম এরকম ফিরবে সে দিন পর্যন্ত চার জন্য দোয়া করবে তাকেই আল্লাপ মাফ করলে চারশো ব্যক্তি তার সুপারিশে আমাদের দেশের তো হলো নিয়ম ভুল আমার ঠিকা যায় ঠিকা বাড়ির ফিকা বাড়িতে ঠিক না হ্যাঁ নিয়ম হলো মস্তির যাবে উঠবে যাবে মসজিদিকা যাবে আবার সিদায় মসজিদে উঠবে মসজিদে এলাকা যারা আগের থেকেই বৈশাখ থাকবে তারা দিয়া ধোয়া করাবে তাকে দিয়া মাপ ফেরাত করাবে সে এখনো ঘরে যায় না চালে গো মাপ থেকে সেই বেড়া কি পা কারণ ঘরের টিকা যায় নেইবার অনেকে জানে হাজি সাহ কিন্তু নিয়ম হইল মসজিদ থিকা যাবে মসজিদে আসবে যাবে আল্লাহর ঘর আল্লাহর যাবে আল্লাহর ঘরে আশা উঠবে তারপরে সবাই জন্য দোয়া করবে দোয়া করে তারপরে আল্লাহ অনুমতি দিলে ঘরে যাবে আল্লাহ অনুমতি দিলে কি যাবে ঘরে যাবে এটা হ্যাঁ আছে মহিলাও তো ঘরে চলে যাবে মহিলাদের কথা চিন্ন তো মহিলা মাস্তু এদের ঘরেই তো আল্লাহর ঘর বাইতুল্লাহ এদের ঘরের মসল্লাই তো জন্য বেড়ে তুললাম বহু দেশের রীতি আছে আফ্রিকায় দেখবেন আফ্রিকা কালো করে দেখতে খুব কালো দেখা যায় ঠিক না গেলে দেখবেন নাইজেরিয়া করে পছন্দ হইব না কিরম কাপড় কিরম রং কিরম ঢং কিরম চলা কিন্তু দেখবেন ওরা যখন ওরা কোনোদিন বাসে চিরা হাজ করবে না পায়েটা করবে কি আইটা পায়ে মিনার থেকে আরাপায় যাবে পায়ে হাইটা মুদালে পা আসবে পায়ে হাইডা ওরা বাঁধতে চারা যায় না ওদেরকে বাঁধতে চাইবেন না আবার দেখবেন ওরা হাইডা ওরা যখন দেশে ঠিকই আপনি এয়ারপোর্টে ওখানে দেখবেন অন্য রকম কিন্তু ওদের দেশে যখন পাড়া দিব তখন ওদের রং চেঞ্জ হয়ে যাবে ওরা শিদা মসজিদে যাবে যে জায়গায় যাওয়ার ওই জায়গায় যাবে সবাইকে নিয়ে গোয়া করবে যেরকম হাতিতে আসে ওরকম কইরা তারপরে বাড়িতে যাবে সামান বাড়িতে পাঠা দিবে ফ্লাইট দুই তিন চার পাঁচ ছয় দিন দশ দিন বাকি আছে ঠিক না টিকেটের যে অবস্থা আমিও যাব কিন্তু টিকেটের যে অবস্থা এখন ওই অবস্থায় মনে হয় না এজেন্সি আলারা যত তারিখে তাদের কাছে দরকার দুই জিনিস যদি যায় ওইখানে না করলাম হজ আমাদের পাংখা হয়ে যাই সব ভুলায় মেটে যাবে দুই জিনিস যদি না করতে পারি কি एक जिन हलो समय मूल्यान ना कर लराम पड़त गर्थिका बाहर आरोप मीटार चालू ठीक ना अबादत उनप कोटी एक टा खुश सात लक्ष टा हाजी आल्लास्तार मेहमान आल्ला शयान तर विशेष एको पीछे लगाए ना শুধু হাজিদের পিতে লাগা দেয় দুইটা কাম করার জন্য এক নম্বরে হাজি সময় নষ্ট করার জন্য করলে মূল্যায়ন করেন ওইখানে যাওয়ার পরে কেননা হেরেনের এক রাখাত এক লক্ষ রাখাত এক সুবাহ আল্লাহ এক লক্ষ সুবাহ আল্লাহ ঠিক না যদি একটাও কমাইতে পারে তাইলে এক লক্ষ পাওয়া গেলেন टीका जो वरत रात तो एक लक्ष कम ठीक ना हाँ बुजते शय चाबे समय टीका बजार चतुर्दी लगाते घूरते घूरते घूरते नाम नाम घूरते घूरते घूरते शेष तेलवत शेष সবই শেষ পরে কেলাম তো ঘরে ধরছেন এখন দুই তিন কাশি ঠান্ডা লাগছে আমার গরম লাগে এসি ছাড়া কবে আমাণ্ডা লাগছে আমরা এসি ছাড়তে দিব তুমি পাখা ছাড় বাদ করে আলাইলেন ঝগড়া গেলো ঝগড়ার বাদ ভেঙ্গা করলেন ঝগড়া হজ গেল দুলির সাপা কেননা আল্লাহ নিজে কোরআনের ভিতরে ভিতরে ঝগড়া চলবে না ঝগড়া ওই সময় করে দ্বিতীয় ধৈর্য ধারণ করতে হবে কি আপনাদেরকে একটা কথা সাব বলি আমি যত গ্রুপ লিডার আছে আপনার আপন বাইও যদি হয় আর যত এজেন্সি আছে যদি মলানা মুক্তি হয় আপনারে করবো মাথায় লোয়া গুরুমুখ কিন্তু মাথায় লইতেই পারবো না আপনারে ঠিক না কব বাড়ির দুয়ারে নামায় গাড়ি দিয়া মার্চ তেত্রিশ রাত মুখ আপনার না এরকম এরকম এই জন্য এরকম এরকম সময় আছে না তিন কিলোমিটার দূরে নামাইছিস আমার মাকে নিব আমার একে লইব ঠিক না এখন ওরে দেন গালি ডাকায় গাড়ি যত পারেন দিতে কোয়ারিতে কিন্তু কিন্তু পারবে না ওই সময় প্রেসিডেন্ট সব রাস্তা পুরান হাজি করতে জিজ্ঞেস করতে হবে স্বাব একটা আমি তো নয় বাজার বিয়ে করছি এই জন্য করতে করে। ঢাকায় কিন্তু চাইবো না আরে বোনা চাটা খেয়ালে তারপরে একচোপে হেরেমে যাবো চা খাইতে খাইতে এক ঘন্টা শেষ ওই দেখেন আমি আপনারা দেখাই এক মানুষের সারা জিন্দিগির নামাজ হয়ে যাবে সারা জিন্দিগির নামাজ এক লক্ষ সারা জিন্দেগির নামাজ হয়ে যাবে তার যদি সে এক লক্ষ তিনশো পঁয়ষাটটি দিয়ে যায় নামা আল্লাহ তিহত্তর বছরের নামা আধা ঘন্টা আগে গেলে আপনি একদিনের কাঁদা করতে পারতেন না আল্লাহ যদি কবুল করে নিত একসাথে একলা যায় তুই কি করবি বধা ঘন্টা লজ্জ করে নিচাম আবার একটু বস না আরাম করে পানটা চাবাই ঠিক আছে তুই একটা খাম আরো একটা দেবিস চাবাইতে যে